আজকে এই পর্বে আমরা যে মাসালাটি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল মাসালাটি হল সিয়ামরত অবস্থায় সিয়াম পালন অবস্থায় যদি কোন ভাই বোন করেন বমি করলে সিয়াম ব্যাংকে যাবে কিনা এ ব্যাপারে অনেক ভাই বোন আমাদের কাছে রমাদান মাস আসলে জানতে চান তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমরা আজকে সংক্ষিপ্তভাবে মাসালা আলোচনা করব ইনশাল্লাহ বমিটি দু ধরনের হইতে পারে বমি ইচ্ছাকৃত বমিও হতে পারে আবার অনিচ্ছাকৃত বমিও হতে পারে তো যদি ইচ্ছাকৃত বমি হয় বমি করে ইচ্ছাকৃত বমি বল থেকে যদি ফ্ল্যাট চেপে ধরে বমি করে কন্ঠনালীতে কিছু প্রবেশ করাই যদি ভূমি করে বা এমন কোন জিনিসের গ্রান নিল যে জিনিসের গ্রানের দ্বারা তার বমি আসলো এগুলো হলো ইচ্ছাকৃত ভূমি করা এই ধরনের ইচ্ছাকৃত বমি হলে সিএম ব্যাংকে যাবে এবং এই সিএম এর জন্য পরবর্তীতে তাকে কাজা করতে হবে আর যদি বমিটি অনিচ্ছাকৃত হয় অর্থাৎ তার বমি করার কোন ইচ্ছা নাই ইচ্ছাকৃত করে নাই কিন্তু বিভিন্ন কারণে তার বমি হতে পারে এই বমি অল্প হোক আর বেশি হোক অনিচ্ছাকৃত বমি হইলে তাহলে তা সিএম এর কোন ক্ষতি হবে না তবে যদি বমি আসতে চায় জোর করে বমিকে চেপে ধরা রাখা দরকার নেই এটি স্বাভাবিক বিষয় এটি বমি আসলেও সিএম এর কোন ক্ষতি হবে না যদি অনিচ্ছাকৃত বমি হয় তো সিএম চলবে এজন্য চেপে কষ্ট করার কোন প্রয়োজন নেই এবপারে নবী সরাসলমের স্পষ্ট হাদিস রয়েছে আমি আবির মেজির সাত শত বিশ নম্বর হাদিস নবী সরসলাম বলেন মানুষ যে ব্যক্তির অনিচ্ছাকৃত বমি হয় এটার কোনো কাজা নেই অর্থাৎ এটা সিএম হয়ে যাবে কোন অসুবিধা নেই বা মানিস্তাপা আমদান ফালিয়া হে কেউ যদি ইচ্ছাকৃত বমি করায় তাহলে ফালিয়া হে সে কাজা করবে তার সিএম ভেঙে যাবে এর দ্বারা আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে বমির ব্যাপারে সহি অবস্থান কি এই সময় সিএমের কি অবস্থা হবে আল্লাহাক আমাদেরকে সহিভাবে কোরআন অনুযায়ী আমাদেরকে সহি আকিদার উপরে সহি মানহাজের উপরে আমল করার আল্লাহ তো অভিযান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল